রমাদান উপলক্ষে উইং অফ বিশেষ লেকচার সিরিজ উপহার রানিও সিরিজটি শাইফ আহমদ মুসজিবুল হাফিজর বিখ্যাত দিনের প্রতিটি ক্ষেত্রে ইজ্জা বা মর্যাদা অর্জনের জায়গা আছে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 হত্যা করে পুরুষদের বন্দী করে তাদের কান কাটে চোখে লোহার রড ঢুকিয়ে নাক কেটে অমানসিক নির্যাতন চালায় এমন সময় একজন মুসলিম নারী চিৎকার করে বলে ওঠে। ওয়া মত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 যেন তারা সত্যিকারের পরিস্থিতি বুঝতে পারে তারা যেন বুঝতে পারে তাদের মর্যাদা আর গৌরব কোথায় সিরিয়াতে এত কিছু হয়ে যাওয়ার পর যাদের কোনো সারা সত্য ছিল না কিন্তু ওবামা থেকে গ্রিন সিগনাল পেয়ে তারা বড় বড় কথা বলা শুরু করল এরা বীর হয় কি করে একজন সিরিয়ানকে প্রশ্ন করা হয়েছিল ওবামা এবং এই শাহিকদের কর্মকাণ্ড সম্পর্কে তোমার মতামত কী সে বলেছিল এদের জন্য আমরা কখনো বসেছিলাম না এদের কাজকর্মের কোনো প্রভাব আমরা দেখছি না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 অর্থাৎ আল্লা রাসুলের বংশধর আল্লাহ ভালো জানেন যখন তাকে নির্যাতন করা হচ্ছিল তখন কোন এক রোমান রাজা উচ্চ স্বরে হাসতে থাকল তাকে উপহাস করে বলল আরে তুমি মনে করো কি তোমার খলিফা মোতাসিন ডালমাতিয়ান ঘোড়ায় চড়ে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে ডালমাতিয়ান হলো এক বিশেষ প্রজাতির ঘোড়া এই কথা শুনে খলিফা মোতাসিন তার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন যত পারো ডালমাতিয়ান ঘোড়া জোগাড় করে আনো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 এটাই হল এইজ্জা যে রোমান্সে মহিলাকে চর মেরেছিল তাকে মুক্তাসিম হত্যা করে এবং আমরিয়া জ্বালিয়ে দেয় হক কথা বলার কারণে একজন মুসলিমের জীবন বিপন্ন হতে পারে তাকে কারাগারে ছুঁড়ে ফেলা হতে পারে কিন্তু এর মাঝেও ইজ্জা বা মর্যাদা আছে ইসলামের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় নবীজ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন শহীদদের মাঝে সেরা হলেন হামজার দাদিয়ালাহ আনহু এরপরে সেই ব্যক্তি যে জালিম শাসকের সামনে দাঁড়ায়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 आमी मारा गेले तुमी पे अमारे तुमी दाई बे। अभी मारा गले तुम्हें अनेक कष्ट पे मर क्योंकि मृत्यू तुम्हें दायी साबी छूबी मातृभक्त और दायित्व चेष्टा कर सम्मान और मर्यादार पथ मा के बोलें बसूर आपनारे कथा आपनी भलोक जानी आप कत भलिपार्ति श्रद्धा भलबासा नहीं सबा प्रशंसा कर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 নাকি এই চাদর আমার জন্য উপযুক্ত নয় তাকে অবাক করে দিয়ে তার মেয়ে জবাব দিলেন আপনি এই চাদরে বসার যোগ্য নন আপনি একজন নাপাক মুশরিক হতভম্ব আবু সুফিয়ান মেয়েকে বললেন তুমি কি পাগল হয়ে গেছ না উম্মে হাবিমা মোটেও পাগল হননি তিনি জেনে বুঝেই এই কাজ করেছেন একজন মুসলিম হয়ে মুশরিককে সম্মান দেখাননি যদিও আবু সুফিয়ান ছিলেন তার পিতা এটাই হল ইসলামে ইজদা আজকে দেখবেন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 তখনও কি তিনি দৃঢ়তা দেখাননি আত্মমর্যাদা দেখাননি ক্ষুবাইব কিবনে আজ্লা আনহোকে যখন শত্রুরা বন্দী করল তাকে ক্রুশবিদ্ধ করতে চাইল তিনি বলেছিলেন আমাকে দুই রাখার সালাত আদায় করতে দাও তিনি উঠে দু রাখার সালাদ আদায় করেছিলেন সেই রাকার সালাতেও ইস্তার ছাপ ছিল তিনি বলেছিলেন শোনো যদি না তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ দিতে আমি এই দুই রাকার সালাহ আরো দীর্ঘ করতাম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 হব কেবল আল্লাহর কাছে যার কাছে আমি ফিরে যাব এই কথাগুলো হলো ইস্তার বাস্তব প্রতিবিম্ব ইস্তা হল দুর্বল অবস্থাতেও আপোষ না করা ছাড় না দেয়া যখন পুরো আরব উপদ্বীপ আবু বকর রাজ্লাহ আনহর বিরুদ্ধে চলে গেল সেই কঠিন দুর্বল মুহূর্তেও তিনি অবিচল ছিলেন তিনি ছিলেন একা তিনি বলেছিলেন যদি তোমরা কেউ আমাকে সাহায্য না করো তবে আমি একাই তাদের মোকাবেলা করতে যাব।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 কি তাকে এই দুঃসাহসী কাজ করতে প্রেরণা জুগিয়েছিল এটা তো ওয়াজিব কোনো কাজ ছিল না এটা ছিল ইচ্ছা তার ইচ্ছার কারণে তিনি বের হয়ে গেলেন চিৎকার করে তেলাওয়াত করলেন সুরা আর রহমানের আয়াত করুণময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন সুরা আর রহমান আয়াত এক এবং দুই সবাই বলা করতে থাকল ইবেন উম্মে মা আবাদের কী হয়েছে তিনি কাবার পাশে দাঁড়িয়ে জোরে জোরে তিলাওয়াত করছেন মুশরিকরা তাকে মারতে ছুটে গেল তিনি আরও জোরে তিলাওয়াত করতে থাকলেন লোকজন আরও মারল তিনি রক্তাক্ত অবস্থায় বেহুশ পড়লেন অবশেষে সাহাবিরা তাকে ডেকে তুললেন তিনি উঠে বললেন আমাকে আবার সেখানে নিয়ে চলো কিন্তু সাহাবিরা তাকে জোর করে আটকে রাখলেন ইবেন মাসুদুদ্দাহ আনহু কেন এই কাজটি করলেন এটি কি কোন কোরআনের আদেশ ছিল স্তুনাহ বা ওয়াজিব ছিল না তিনি কাজটি করেছিলেন এইসদা প্রদর্শন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল যখন রোমান সম্রাট হীরাকলের বাহিনীর সাথে যুদ্ধ করতে গেল রোমানরা মুসলিম বাহিনীর ভাবভঙ্গি এবং অগ্রগতি দেখে অভিভূত হয়ে যায় হিরাকল তাদের ব্লোকদের জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে তারা কি আমাদের থেকে সংখ্যায় বেশি তারা জবাব দিল না হীরাকল জানতে চাইল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 সব শুনে হীরাকল বলল নিশ্চয়ই বিজয় তো এভাবেই আসে ইজ্জা মানুষকে ভয় দেখানো নয় ইসলা হচ্ছে মর্যাদা আর প্রতিপত্তি যা মানুষের মনে সমেহ জোগায় এই ইজলা আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে ইংরেজি আঠারোশো সালে ঘটনা তুরস্কের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন তখন চৌত্রিশ বছরের টক পুরুষ কাফিরা তাকে প্রস্তাব দিল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 দিন ইসলামকে নিয়ে গর্ববোধ করুন তবে হারাম কাজ করবেন না আপনার উপর দিন ইসলামের যে আদেশ তা পালন করুন এবং সেটা নিয়ে গর্ববোধ করুন সুন্না পালন করুন এবং সেটা নিয়ে গর্ব করুন কেউ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে হীনমান্যতায় ভোগার কিছু নেই গর্বের সাথে জবাব দিন সলাতে যেখানেই যেই অবস্থায় আছেন উঠে দাঁড়ান কে কি ভাবছে কে কি মনে করছে সেসবের তোয়াক্কা না করে একজন মর্যাদাবান মানুষের মতো উঠে দাঁড়ান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 লা এর আইন আইন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com dot com slash rangedropsmedia author of our youtube channel www.youtube.com dot com slash org two